ও ইতলিয় তু জ উম وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ বিগত কলুন دَارُ الْمُتَّقِينَ দের ঘর ঠিকানা জান্নাত কত যে সুন্দর কত যে সুন্দর সেই বর্ণনা কোথায় পাওয়া যাবে এই মোত্তাকিদের ঘরটার পরিচয় আবার দিলেন পরে রায়াতে জান্নাত তো আদিন সেই মোত্তাকেদের ঘর ঠিকানা জান্নাতে আখেরাতে হচ্ছে জান্নাত জান্নাত আদন আদন শব্দের অর্থ কি আদম শব্দের অর্থ হল চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তের কথা মনে আছে ইতিহাসের মধ্যে আছে দুনিয়ার চিরস্থায়ী বন্দোবস্ত কোন জায়গায় ছিল জমিদারকে বিভিন্ন জমি চিরস্থায়ী বন্দোবস্ত তাদের আবার প্রজা আছে কিন্তু এটা চিরস্থায়ী কার নামে জমিদার নাম দুনিয়ার চিরস্থায়ী বন্দোবস্ত কদিন আছে আল্লাহ ডেকে নিয়ে যাবেন অনেকবার এসেছে জান্নাত আদান আদান শব্দের অর্থ যেখানে মানুষ চিরদিন থাকবে দারুল মোকামা যেখানে কোনদিন মানুষদেরকে বের করে দেওয়া হবে না বের হতে হবে না যে কোনদিন শেষ হবে নিচে দিয়ে পানি যাওয়ার অর্থ কি জান অনেকবার আয়াতে শুনেছি তাই না নিচে দিয়ে পানি যাবে এটা ধরনটা কেমন হবে এম আফির রহমতুল্লাহ আল্লাহ বলেছেন বাইনা আশ্বারেহা কসুর রেহা গাছগুলোর ফাঁকে ফুঁকে দিয়ে বিভিন্ন প্যালেস এর ফাঁকে দিয়ে পানির কলকল নহর চলতে থাকবে তবে এটা তো নিচে পায়ের নিচে আর উপরে তো জানাতের ভবনগুলো আছে গাছপালা আছে এটা হতে পারে আর একটা এটাও হতে পারে অসম্ভব কিছু না দুনিয়ার মধ্যে অনেক সময় মানুষ রাজা বাদশারা জমিদাররা কি করে বা কোনো কোনো সময় টুরিস্ট স্পটে গিয়ে দেখবেন কি করে পানির উপরে সাগরের উপরে গিয়েও কিছু বানায় পানির উপরে থাকতে আরো মজা লাগে নাকি আমাদের এলাকায় চৌমুহনীতে পাকিস্তান ছোট বয়সে ডেলটা জুটমিল হয়েছিল তো স্থল ভূমিতেই এখন জুটমিলের জুটমিলের পাশে যিনি করেছেন তিনি বিশাল পুকুর বা বড় কলে দিঘি খুঁড়েছেন খুঁড়ে আইল্যান্ড এর মত করেছেন নৌকা আছে আমি মালয়েশিয়া ট্যুরিস্ট স্পটে গিয়েছি দেখেছি যে এই সাগরের উপরেও কিছুটা বা নালার উপরে দিয়ে নদীর উপরে দিয়ে এরকম করে কিছু স্ট্রাকচার বানিয়েছে নিচে পানি উপরে মানুষ বাতাস ঠান্ডা বাতাস খায় এটাও হতে পারে যেটা চাইবে আল্লাহ ওইরকম করে বেশি মজা হয় আল্লাহ করে রেখে দুনিয়াতে যদি এত মজা করে যারা খুব বেশি ধনার লোকগুলো আছে তারা হলিডে এনজয় করতে কত রকমের উত্তম ব্যবস্থা করে রেখেছে আমার আল্লাহ তালা কি তার সে ব্যবস্থা বেশি হবে না কম অনেক বেশি হবে কোনো তুলনা হতে পারে নেবার এবার লাহুম তাদের জন্য সেখানে আছে যা কিছু তারা চাইবে কি কি তারা চাইবে তার লিস্ট সব পাওয়া যায়নি এখনো এমন কিছু নাই যেটা তারা এমন কিছু হতে পারে না যেটা তারা চাবে না চাবে অথচ পাবে না এই কথাও কিন্তু অনেক জায়গায় কোরআনে পাকে এসেছে ও আন তুমফি হা দুন অনেক আয়তা আল্লাহ বলেছেন সে জান্নাতে রয়েছে মানুষের মন যা চায় তা পেতে এবং চোখের দৃষ্টি চোখে দেখতে যেগুলো ভালো লাগে যা কিছু দেখতে মনে চায় যা কিছু পেতে মনে চায় সবই তারা তোমরা সেখানে পাবে ওয়া আন তুমফি হা তোমরা সেখানে চিরদিন থাকবে চিরস্থায়ী বন্দোবস্ত আসলে সেখানেই জান্নাতি চিরস্থায়ী বন্দোবস্ত আছে একমাত্র খালিদুন অথবা জাহান নামের চিরস্থায়ী বন্দোবস্ত খালিদুন আছে আল্লাহ নামিন তারপরে আল্লাহতালা বলছেন কাদালে কেহুল মুতাক এই একত্রিশ আল্লাহ তালা শেষ করছেন যে কেদা লিখে মুতাকিন এরকম ভাবেই আল্লাহ তালা মোত্তাকে দেন দেওয়ার মতোই দেন তোমরা মনে করবে এত দিয়ে কি করবে আল্লাহ তালা যে দেওয়া সেই দেওয়া তো কোন লিমিট নেই ভেঙাই রে হিসাব আনলিমিটেড এত বেশি দেবেন আল্লাহ দৃশ্যটা কেমন হবে আল্লাহ ইকা যাদেরকে ফেরস তখন এসে মৃত্যু কার্যকরী করবেন তয় তারা তখন তয়ীবন হয়ে থাকবে মৃত্যুর সময় তারা তয়ীবন হয়ে মৃত্যু বারণ করবে নয় হবি অবস্থায় নয় বা পবিত্র হালতে তাদের মত হবে ফেরেজ তারা এসে কি কাজ করবে আগে পারমিশন নিবে সালাম দিয়ে সালামুম সালাম হচ্ছে পারমিশন কার বাড়িতে ঢুকতে হলে আসসালাম আলাইকুম এই সালাম দিয়ে মমেন্দ্রকে অ্যাড্রেস করবে তারপরে এড্রেস করবে হাদিসে এসেছে ইয়া ইয়া তো নকশাহ আল্লাহর রহমত আল্লাহর মায়া মমতার দিকে তুমি চলে আস আল্লাহর অবারিত মেহমানদের জন্য তুমি চলে আস ও তুম তাম তোমরা তো আসলেই জান্নাতে যাওয়ার জন্য আসবে কি যে আমল করেছিল নেমাদের পুরুষকার তো ইন্তজার করছে সেগুলো পাওয়ার জন্য আসছ তুমি তোমার কোন ভয় নেই বিস্তারিত আরেক সুরাতে কি এসেছে যে সমস্ত লোকজন সত্যিকার ইমান এনেছে বলেছে রব আল্লাহ আমাদের রব তো আল্লাহ আল্লাহকে রব হিসেবে পেয়ে ইমানদাররা খুব খুশি এই জন্য তারা প্রতিদিন সকাল সন্ধ্যায় কি বলে রদিতা হবা রবিন ইসলাম এত সুন্দর করে আল্লাহকে রব কত খুশি তারা তারা আল্লাহকে তারা এইভাবে রব হিসাবে পেয়েছে রব হিসাবে ধরেছে রব হিসাবে মেনেছে কামু এবং এই রবের উপরে টিকে থাকা রবের তরিকায় টিকে থাকার জন্য খুবই চেষ্টা করেছে ইস্তে কামাচ্ছিল তাদের মজবুত হয়ে টিকে থাকা অনেক চ্যালেঞ্জ আসে ভয় আসে ভীতি আসে জীবনের হুমকি আসে লোভ লালসা আছে আরাম আয়েসের আহ্বান আছে লেজি হয়ে যায়নি তারা সকল অবস্থায় আল্লাহ তালার সুগম কার্যকরী করার জন্যে আল্লাহর এই বাধাতে লিপ্ত থাকার জন্যে আল্লাহর শরীরের উপরে চলার জন্যে তারা মানুষ কি বলবে সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নয় কার কাছে গ্রহণযোগ্য হতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া অনেক কাজ আমরা করি কাজটা ভালো মনে করি না কিন্তু চিন্তা করি আমি কাজটা একটু না করলে সবাই মনে করবে একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে বোধহয় তো একটুখানি লিটলপিট কম্প্রোমাইজ করে ফেলি সবাইকে খুশি রাখার জন্য আমাদেরকে সবাইকে খুশি রাখা ভালো সবাইকে খুশি রাখা যায় নাকি সবসময় অনেক কাজ আছে সবাইকে খুশি রাখার চেষ্টা করা ভালো কিন্তু আল্লাহকে সবাইকে খুশি করতে গেলে যদি আল্লাহ তালা না হয়ে যান তখন কি করব। আল্লা তালাকে অবশ্যই খুশ করতে হবে এই রকম এইরকম আল্লাহ কে ভয় করতে গিয়ে কেউ যদি তিরস্কার করে কেউ যদি তার সমালোচনা করে উনি খুব বেশি এই কথা বলে ফেলে আইড এইরকম যাদের মানসিকতা রয়েছে তারা হচ্ছে তাদের মধ্যে ইস্তেকামাত আছে এইরকম ইস্তেকামাত লোকগুলোকে যখন মৌতের সময় চলে আসে চলে আসেন সুসংবাদ দেওয়ার জন্য অনেক ফিরে আসেন তাকে দেওয়ার জন্য তাকে সঙ্গ দেওয়ার জন্য তাকে উৎসাহিত করার জন্যে তার ভয় দূর করার জন্যে মৌতের ভয় আছে কার না আছে করল নফসিনসুল্লাহ সাল আলাই সালাম কি বললেন মৃত্যুর সময় ওনার শিওরে একটা পানির বাটি ছিল এবং একটুকা রুমালের মতো ছিল ওটা তিনি বলতেন ইনাল সাকারাত তিনি কালিমা পড়ছেন বলেন মৌত একটু সাক্ষারাত আমি তো পাচ্ছি উনি নিজে কষ্ট পাচ্ছেন উনি যদি কষ্ট পান আমাদের মধ্যে বড় অলি আলি কি খবর আছে কি উপায় আপনি ইজি করে দেন মা আয় সারা দিয়ে আল্লাহ আনা বলেন কেউ যদি বলে অমুকের মৃত্যু সময় অনেক সাকারাতের কষ্ট হয়েছে এটা আমাকে মোটেই এফেক্ট করে না কারণ কি আমি যদি দেখি স্বয়ং রসুল আল্লাহ বাঁধা মৃত্যুর সময় ভয়ের মধ্যে থাকে আল্লাহ আমার কি কেমনি দান বের করবে রুহ বের করবে কি কষ্ট হবে তখন ফেরেস তারা দিতে আসে তারা বলে আল্লাহ তা আপু ভয় করেন না ভয় করেন না ভয়ের কারণ নয় আপনার বলে তাহা জানু দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যে অতীতের গুণাটুনা যেন্লা ধরে ফেলেন কিনা ভয় হলো ভবিষ্যতের জন্য আর হজন আশঙ্কা হলো অতীতের জন্য এগুলো এগুলো এত বেশি করবেন না তারা বুঝতে পেরেছেন উনি নেই মৃত্যুবরণ করবে যে একটু সামান্য কষ্ট হলেও আপনার জন্য এমন কোন দুঃসংবাদ নাই এমন সুন্দর জান্নাতের ওয়াদা সুসংবাদ নিয়ে আপনি মৃত্যুবরণ করেন তার ওয়াদা আপনাকে করেছিল সেটা আল্লাহ ঠিকঠাক রেখে দিয়েছেন আপনার জন্য ওই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে তাহলে একটু কষ্ট করেই জানটা বের হয়ে গেলে আপনার আর কোনো কষ্ট হবে না অনেক সময় প্রসব বেদনায় মায়েরা কষ্ট পান্তাই না অনেক কষ্ট হয় দায়ীরা কি বলে আর একটু প্রেশার দাও একটু প্রেশার এই তো চলে আসছে তখন তোমার মাও জানেন একটু কষ্টা একটু কষ্ট দিয়ে যদি আলহামদুলিল্লাহ বেদনা থাকবে বরঞ্চ প্রসব বেদনা তো থাকবেই না আর কি পাওয়া যাবে ও আলহামদুলিল্লাহ যে নেয় মা এতদিন প্যাটে ধারণ করেছেন সেটা পাওয়া গেল এই বাচ্চার চেহারা দিকে তাকিয়ে এতক্ষণের কষ্ট সব দূর হয়ে গেছে অনেক সাল পে সালাহীন মৃত্যু যন্ত্রণাকে এভাবে তুলনা করেছেন যে কোন রকম রুহটা বের হয়ে গেলেই দেখতে পাবে যে আল্লাহ তার তো কষ্ট সব শেষ হয়ে গেছে যখন ফাতেমার আনহা দেখলেন যে রসুল সাল সঙ্গে মৃত্যু যন্ত্রণা কষ্ট হচ্ছে তখন তিনি বললেন ইয়া আবাতা ও আমার আব্বার করবা আমার আব্বার কত কষ্ট হচ্ছে এই কথা মা কে বললেন ফাতেমা রাজিয়া খালি মা ফাতেমা মুখে দিয়ে আসে আমাদের ছোট থেকে বলতে বলতে মা তো হবে আয়সা রাজিয়াল আনহা ওনার বিবিরা আমাদের মা ওনার মেয়েরা আমাদের মা না ফাতেমা রাধিয়া আনহা উনি বাবার কষ্ট দেখে হারে আমার আবার কত কষ্ট হচ্ছে তখন রসুল্লাহ সালাম কি বললেন আজকের পর থেকে ফাতেমা তোমার বাবার আর কোন কষ্ট হবে না মোমেনের কোনো কষ্ট হবে না এই কোন রকম রুখটা বের হয়ে গেলেই তার জন্য শান্তি আর শান্তি তারা আল্লাহ এত সুগন্ধ আসছে তাই নাকি সে তো খুব ভালো মানুষ ছিল আল্লাহ এইরকম যদি নৌ তা আমাদের কিসমত রাখে আল্লাহ আমি তারপরে হয়ে যাবে এবং আল্লাহ আরো বলেছেন যে তাদের মুখ দিয়ে আল্লাহা যে বাধা বিপত্তির মোকাবেলায় কম্প্রোমাইজ করেনি তাদেরকেই আল্লাহ তালা শেষ কালেমা নসিব করবেন যারা মজবুত করে আল্লা দিনকে ধরে এসছে কামাতের সাথে পিসপা হয় না সে কি হয়ে যায় না মানুষের মুখ দেখে ফাইসলা করে না কোনটা হক কোনটা বাতিল তালা দেওয়া বিধানকে মন থেকে মেনে নিয়ে আমল করে তুফান মোকাবেলা করতে পিসপা হয় না এদেরকেই আল্লাহ তালা কৌল সাবেত মজবুত কৌল দ্বারা দুনিয়ার মধ্যে এবং কবরের মধ্যে হেল্প করলেন দুনিয়ার মধ্যে কালিমা পড়তে পড়তে চলে যাবে ওই সময় শয়তান এসে কালী মাতাতে না পড়ে কি করে ধোকা দেয় হ্যাঁ তাখাবোধ করে যে তুমি সারা জীবন যাকে না দেখে বললা এসে আল্লাহ তো নাই তুমি দেখছ কোন প্রমাণ আছে তুমি তার চেয়ে এগুলোর অবিশ্বাস সব দূর করে একদম সাদা মাটা দিলে মরে যাও এটাই তোমার জন্য সেফ তুমি যাকে বিশ্বাস করো না থাকলে আমরা একটা মিথ্যা বিশ্বাস নিয়ে মরবা কেন তুমি নিউট্রাল মাইন্ডে মরো তুমি আল্লাহ দেবেন না আল্লাহ করবেন আপনাকে আর কবর গেলে মান রব্বুকা তখন সে জবাব দেবে কি রবি আল্লাহ ও মাদিন উকা দিন ইসলাম ওমান নবীকা নবী ফার্ম করে দিবেন ওই জায়গায় ফামনেস পেতে হলে দুনিয়াতে ইসলামী জিন্দিগির শরীয়ত মানার জন্য কি হওয়া লাগবে ফাম হওয়া লাগবে এখানে যদি সে কি হয়ে যায় দুলতে থাকি অমুকে চারিদিকে তাকাইয়া কথা বলি অমুকে চারিদিকে তাকাই বলে কে বললে খুশিয়া কে বললে ব্যথা হয় তাহলে হবে না তাহলে আল্লাহ মাফ করুক আমরা মুসিবতে হবে আল্লাহ এখন এতক্ষণ কার্যের কথা বললেন নেককার নেতাকিদের দি তাদের ইমান সহকারে কিভাবে আল্লাহতালা কবুল করবেন তার খবর এই আয়াতগুলিতে আসলো এবার আল্লাহ তালা আবার কাফরিদের দিকে যাচ্ছেন এই যে এত নসিহত এত সুন্দর কথাগুলো বলার পরেও কাফ্রিদের উপরে যখন নাজিল হয়েছিল মক্কায় এই আবু জহাল আবুহ এগুলা বুঝতে কোন অসুবিধা হয়েছিল এই আবুতে তাদের কোন সমস্যা ছিল না তারপরে তারা ইমানি আল্লাহ তালা ওই সমস্যা লক্ষ্য করে বলেন তারা কি এসে বলে দিকে আমাদেরকে ইনি হক নবী অথবা এই অপরাধের কারণে তাদের উপরে আজাবের খবর নিয়ে ফেরেস্তা আসে তখন কি ইমান আনবে এইরকম ফের আউন কখন ইমান হয়েছে যখন তার মালাক এসে গেছে তখন বলে মালা আইকা ফেরেস তা আজাব নিয়ে এসে গেলে তখন আই আব্বিক অথবা আপনার রব্বের কোনো ফায়সালা কোন আজাব গজব তাদের প্রতি আসার সিদ্ধান্ত হয়ে গেলে তখন তারা ওইটার অপেক্ষা করে সেই জন্য দেরি করতে চায় নমরুদ তারাই ভাবি করেছিল আর তাদের কি পরিণত হয়েছে আল্লাহ তো তাদের প্রতি জুলুম করেননি তারা তাদের নিজেদের জুলুম করে নিজেদের উপরে বিপদ ডেকে এনেছে আল্লাহ করেছিলেন তাকে আল্লাহ কত বাদশাহী দিলেন না সে আল্লাহ বিদ্রোহী হয়ে গেল এই বিপদ গে সে নিজে ডেকে এনেছে তাদের অপকর্মের যে বলা মুসিবত তাদেরকে পেয়ে বসলো গুনার কামায়, কর্মফল তাদেরকে ধরে পেসল আর তারা যে উপহাস করছিল মস্কারি করছিল দিনকে নিয়ে বিদ্রুপ করছিল এগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে এগুলো তাদের উপর লাজম হয়ে গেল এগুলোই তাদেরকে আজকে এই মুসিবতে ফেলে দিয়েছে তারা কিভাবে উপহাস করে এখন যদি আপনি নাস্তিকদেরকে ইসলামের কথা গিয়ে বুঝান তারা কি বলে তোমাদের আসলে তোমরা বোকা অবিশ্বাস অন্ধবিশ্বাসে আস তোমাদের জ্ঞান বিবেক কাজ কর না তোমাদের তোমাদেরকে কিছু একটা মানে ভয় পাওয়া দিছে খালি আল্লাহ নিয়ে ভয় করো এগুলো কিছুই নাই এইরকম ভাবখানা তাদের আপনি যাদেরকে বয়ান করেন কতক্ষণ বক্তৃতা করেন তারা বলবে যে এগুলো সব অদ্ভুত কাহিনী কেসা কাহিনী তোমরা বলছো এটা তো একটা প্রতিষ্ঠিত মানে ধর্ম চলে আসছে তুমি যেভাবে আল্লাহর ভয় দেখাচ্ছ এতদিন ধরে আমাদের বাপ দাদা এ করে আসলে কই কেউ তো হালাক হয়ে গেল না সঙ্গে সঙ্গে যারা আল্লাহর ভয়ের কথা বলবেন তারা বলে আল্লাহর ভয় এতদিন আল্লাহ কেন আমাকে ধরে নাই যে যদি আল্লাহ চাইতেন এরকম করা ঠিক না তাহলে আমাদের পিতা মাতা আমরা সহকারে দিন পর্যন্ত যে তাদের যে সমস্ত মাহবুদের ইবাদত করলাম এগুলা সেরে হয়ে গেলে এগুলা যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমরা এত হলো কেন তাহলে এতদিন বরদাস্ত করছে কেন বলে হরম নামি দুনি আর আমরা এরকম কিছু কিছু জিনিস আমাদের মন গড়া হারাম করেছি ওই যে কিছু কিছু জানোয়ারকে ছেড়ে দেওয়া হবে এতদিন কেমনি হে নবী আপনাকে এগুলো বলে ক্ষণা যুক্তি দিয়ে দিয়ে আপনাকে তারা তর্ক বিতর্কে ফেলে দিয়ে আপনার দিন থেকে সরে যায় আপনি খুব কষ্ট পান আপনার কত আগ্রহ করে দাওয়াত দেন তারা এগুলাকে বক্র ভাবে নেয় আপনাকে তিরস্কার করে আপনার সমানের উল্টা করে এর আগের লোকেরাও তাই করেছিল বিভিন্ন জাতির বড় বড় ক্রিমিনালগুলো তাই করেছিল কাদা ফ্লাহীন প্রতি হে নবী একটাই দায়িত্ব তারা বালাগুল মুবিন করবে বালাগুল মুবিন অর্থ কি তাহলে বালাগ মানে পৌঁছিয়ে দেওয়া তা আর মুবিনলি আপনি দিনটাকে আপনার তৌফিক অনুযায়ী তাদের কাছে প্রেজেন্ট করে দেওয়ার দায়িত্বটা আপনার উপরে দেওয়া হয়েছে পাইগাম পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তারা কমপ্লেন না করতে পারে নবী পাঠালেন সে ঠিক মতো না আমাদেরকে এই কাজটা আপনি করে যান এই জন্য অন্য অন্য নবীগণ কি বলেছেন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ঠিকঠাক মতো আল্লাহকে পরিবর্তন না করে শরীয়তের রুলগুলোকে আল্লাহর হুকুম যেমন আছে তেমন বলে দেওয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শুধুমাত্র কে কবুল করলো কে কবুল করলো না সেটা নিয়ে আমাদের কে আল্লাহ চিন্তা করতে নিষেধ করেছেন আসলে এখানে রসুলামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আপনি এত কষ্ট করে দেওয়া দেন রাত দিন কয়েক বছর দাওয়া দিলেন তেরো বছর কয়জন কবুল করলো হাতে গোনা এরপরে মোদিরা চলে যেতে বাধ্য হইলেন যাই সেখানে থাকারও কোন উপায় নেই জীবনের নিরাপত্তাও পর্যন্ত নেই অবশ্য উনি দায়ে দাওয়া মতো দিয়েছেন কন্টিনিউ করেছেন যার ফলে আল্লাহ তালা ওনাকে শেষ পর্যন্ত কি করেছেন হ্যাঁ আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করব। আল্লাহ দিয়েছেন পরে কিন্তু বহুদিন ওনাকে সবর করতে হয়েছে শেষ পর্যন্ত হতাশ হয়ে এই জায়গা ছেড়ে নিজের যান নিয়ে হিজরত করতে হয়েছে তাহলে ইসলামের মধ্যে টিকে থাকার কাজটা কি খুব সহজ ব্যক্তি জীবনেও সহজ না গুনার হাত ছানি দিয়ে ডাকে টিকে থাকা পারিবারিক জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে সেগুলো মোকাবিলা করে টিকে থাকা সামাজিক জিন্দিক রাষ্ট্রীয় জিন্দিক মধ্যে কোন সময় নার্সের লাভ লোকসানের চিন্তা দুনিয়া এসে ধরে বসে কোনো সময় দুশ্মন দিনের দুশ্মন আমাদেরকে বাধা বিপদে দেয় কোনো সময় সমাজ আমাদের উল্টা দিকে টানে এগুলো করে করে ইমানের পথে টিকে থাকার কথাই এখানে বারে আলোচনা হচ্ছে এবং তাদের জন্যই আল্লাহতালা এতদিন দাওয়াত দিলাম কি লাভ হলো কোথায় গেল কত দিন আগে এখন কত মাইল পিছনে চলে গেছে আহারে কিছু নাই সব হতাশ এরকম হয়ে যাবে মোমেন্ট না যে আল্লাহর জন্য কাজ করেছে তার সমস্ত কাজ কর্ম আল্লাহ তালা কাছে কি হয়েছে কবুল হয়ে আছে লিপিবদ্ধ হয়ে আছে সে পরাজিত নয় সে ব্যর্থ নয় তাকে হত্যা করুক তাকে ফাঁসিয়ে দে তাকে অত্যাচার করুক ক্ষতিগ্রস্ত সে নয় ক্ষতিগ্রস্ত কে জালিমের দল ক্ষতিগ্রস্ত এই নবীদের কাহিনী বললে আল্লাহ এই নবীর উম্মত কেউ এদিকে লেসন দিচ্ছেন যাদের জন্য কোরআন রেখে যাওয়া হয়েছে তারা যেন এইভাবে করে সবরের সাথে দিনের পরে টিকে থাকে এবং তাদের দায়িত্ব পালন করতে থাকে নবী করিম সাল্লা মুশ্রিকা কি বলতো লাউশাহ আল্লাহ আবাদ আল্লাহ তালা যদি না চাইতেন সেরে কোন রকমে এলাউড নাই জায়েজ নাই তাহলে তো আল্লাহ তালা আমাদেরকে আর আমাদের পিতা মা এভাবে সেরে করে যাচ্ছি এটা কিভাবে তিনি আলাও করলেন তার মানে আল্লাহবাজ করে সঙ্গে সঙ্গে হালাক করে দিত তাহলে বোঝা যেত যে আল্লাহ তালা এটা চান না তো মরে গেলে বুঝে লাভ হবে কি আর আল্লাহ তালা তো চান মরার আগেই বুঝো আল্লাহ তালা বলে দিচ্ছেন সেরে ঠিক না এটা সবচেয়ে বড় কবিরা গুণা এটা আল্লাহর প্রতি বড় বেইনসাফ জলুমিক মা বাবা যুগ যুগ ধরে পিতা দাদা গোষ্ঠী সহ তারা সেরেক করে এসেছে আবু জাহালরা বলছে তাদের পিতা যিনি ছিলেন তিনিও মুশ্রেক ছিলেন তার আগেও দাদাও মুশ্রিক ছিল আব্দুল মোতালে মোশ্রেক ছিলেন তার আগে যারা ছিল এতদিন আল্লাহ তালা অ্যালাউ করলেন কেমনি আমাদের সেরে করে যাচ্ছি মিন্দু নিহিমিন সই আর আল্লাহ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া এই যে বিভিন্ন দিন আমরা হারাম করেছি তার বিভিন্ন রকমের জানোয়ার পশুগুলোকে তারা বলতে বলছে যে এই পর্যায়ের পশুগুলো ফি সাবিল মূর্তির রাস্তা আমরা করে কেউ খাবে না আমি ছেড়ে দিবে চরে বড় খাবে এই জাতীয় যেগুলো আমরা করেছি বিভিন্ন জানোয়ার গুলোকে হারাম করেছি আমাদের খাওয়ার ক্ষেত্রে তো এগুলো তো আল্লাহ তালা আমাদেরকে অ্যালাউ করেছে আমরা করে আসি বাপ দাদা চৌদ্দগুষ্ঠী থেকে হয়ে আসছে তাহলে সমাজের মধ্যে একটা মানুষের ধারণা হলো যেটা আমাদের বাপ দাদারা করে আসছেন যুগ যুগ ধরে চলে আসছে এটাকে সবাই ঠিক মনে করে আর ইসলামের দৃষ্টিতে এই কথাটা কি ঠিক ইসলামের দৃষ্টিতে ঠিক কোনটা আল্লাহর কোরআন নবী করিম সাল্লাহ হাদিফ কি বলেছে কি জানবো আর সেগুলো অনুযায়ী আমল করব। আমাদের সমাজে কেমন করে হয়ে গেছে সবাই কেমন করে আর দশ জনে কেমন করে আমরাও তেমন করব সবাই এরকম করে তো আমরা ওরকম করব কেন এইরকম যুক্তি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য মোটেই না এগুলো কাদের যুক্তি ছিল কাফের মস্যকদের যুক্তি এখন আমাদের সমাজে ইসলামের অনেক বিষয় ভালো করে জানার সুযোগ হয়নি তাই না এখন আমরা জানার সুযোগ পেয়েছি এখনো কেউ কেউ এরকম যুক্তি দেয় আপনারা নতুন তাই না শিক্ষা সার বাড়ছে না এখন পড়া স্ট্যান্ডার্ড হাই হয়েছে না আগে গুলো ছিল না তাহলে আমরা তত জানবো কোরআন এবং হাদিসের কথা সেগুলোকে মানবো শুনে নেব এগুলো নিয়ে আপত্তি করা সবাই করে আসা আমরা কেমন হয় আমরা পর্দা তাদের তারা যাবে না যাবে না তাহলে আপনি কি করবেন যে আমরা পর্দা পুশিদের ব্যবস্থা করব তোমার খুশি হলে আসো না হলে এইভাবে মজবুত থাকবে কোরআন হারিফের প্রতি আল্লাহ এই সমস্ত যুক্তি যারা দিয়েছে তাদেরকে রিজেক্ট করে বলছেন ইব্রাহিম আল্লাহামের সময় একই কথা মূসা আল্লাহিসাম ইসা আলাহিসাল্লাম এবং নবী মুহাম্মদামকেশরা একই কথা বললো এখন ওই নবীগণের যে কাজ ছিল আপনারা সেই কাধে নবী নবীদের প্রতি দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে ভাবে পরিষ্কার করে দিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে কি নাবিল হয়েছে তারা গ্রহণ করলো কি করলো না তারা অ্যাকসেপ্ট করে কি করে না এইটা দেখে দেখে কদ্দুর বললে তারা কবুল করবে আর এর সে বেশি বলি না অনেকেই খুব রিস্ক অ্যাসেসমেন্ট করে আর কি একটা টার্মিনাল আছে রিস্ক অ্যাসেসমেন্ট কদ্দুর করলে মোটামুটি ভাবে আ ঠিক আছে বেশি করলে রিজেক্ট করবে এগুলো দেখে দেখে আবার আমার দিকে ছুটে কিনা উল্টা দিকে তো চোদ্দ তারা মানে দরকার আর এরকম আমরা কিছু কিছু সময় ভালি ইকোনমি ওইতে হকের কাজ করি যতটুকু বললে মোটামুটি আহ আমার সঙ্গে খুব বেশি আমাকে ভিন্ন মনে করবে না ততটুকুন বলি এর বেশি বললে যে মনে বেশি কড়া এখন তো শব্দ একা বেশি একস্ট্রিম এটা তো চট করেই বলে ফেলি আমরা কোরআন হাদিসের কথা শুনলে এরকমই হবে এবং এটাই স্বাভাবিক দুনিয়ার মধ্যে মেজরিটি কোরআন হাদিসের পক্ষে থাকে না বিপক্ষে থাকে আল ইসাম ইসলাম আবিষ্কৃত হয়েছে বা ইসলাম প্রথমে এসেছে একটু সমাজের মধ্যে অপরিচিত আগন্তকের মতো একসেপ্টেবর না সমাজের সঙ্গে মিলে না বেখাপ্পা লাগে হ্যাঁ তারপরে কি হয়েছে তারপরে ইসলাম পরিচিত হয়ে গেছে এবং সবাই অ্যাকসেপ্ট করেছে রহমতাল সবাই একসেপ্ট করেছে মদিনার সমাজে আলহামদুলিল্লাহ খাপ খেয়ে ফেলেছে এরপরে আবার তিনি বলেন অচিরেই আঁকদে খুব অল্প পরেই ইসলামের অবস্থা এমন হবে মুসলমানদের সমাজে শুধু অমুসলিমদের সমাজে না মুসলিমদের সমাজে ইসলামকে আমরা অপরিচিত হয়ে যাবে আর সমাজের সঙ্গে মানুষ মিলে না ওইখানে যারা তখন ইসলামকে ধরে রাখে শরীয়ত হুকুম ধরে রাখে তাদের জন্য কি নীল গোড়া বা এই সমস্ত যারা সমাজের সঙ্গে যদি খাপ নাও খায় এরপরেও তারা ধরে রাখে তাদের জন্য আজ সুসংবাদ তাদের জন্য নাজাতের খবর আছে জান্নাতের খবর আছে এরপরে আল্লাহ নবী করে আপনাকে করতে হবে শুনতে হবে তারা বলবে কিন্তু আপনি আপনার কাজ করে যানাহুল মুবিন নবীদের উপরে পরিষ্কার করে দিনের কথাটা শুনিয়ে দেওয়া পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছাড়া এর চেয়ে বেশি আর কোন দায়িত্ব নাই যে সবাইকে দিনের দিনে ঢুকাতে হবে এইজন্য জন্য আমরাও যখন দিনের কাজ করব। আমরা চেষ্টা করব মানুষকে কিভাবে দিনের দিকে নিয়ে আসা যায় তো মানুষকে দিনের সঙ্গে আমরা মিলানোর চর্চা করব নাকি মানুষ দিনকে মানুষের কাছে মিলানোর চর্চা করবো কোনটা মানুষের সঙ্গে দিন মিলে না মানুষ রকম দিন আর রকম। এখন মানুষকে দিনের কাছে আনব না দিনকে মানুষের কাছে নেব দিনকে মানুষের কাছে নেওয়াতে নেগেটিভ না দিন পৌঁছাই দিলাম কিন্তু মানুষের স্ট্যান্ডার অনুযায়ী দিনের ফিল করবো দিনের স্ট্যান্ডার্ড আপন জায়গায় থাকবে মানুষকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে হ্যাঁ হঠাৎ করে সব পারবে না সেই যে লোক নামাজ পড়তেন এখন নামাজ করবে। নামাজে পরে এখন পর্দা পড়তেন এখন পর্দা করবে এখন সেটা হারামের ইনকাম ছিল এখন এটা ছাড়বে একটা একটা করে এগুবে তাই এই দিনকে কিছু কাটসাট করার কোন সুযোগ নেই আমি নিশ্চয়ই হচ্ছে তাগুতকে আল্লাহর ইবাদত করো আর তাগতকে অস্বীকার করো আল্লাহর ইবাদত করো তাগতকে পরিহার করো আল্লাহর ইবাদত করো তাগতকে বর্জন করো আল্লাহর ইবাদত কথা আমরা সাদা কথায় অনেকটা বুঝি তাগুদ কে বর্জন করা কি জিনিস তাগুত কি জিনিস দুটো কথা এক একসঙ্গে এসেছে লাহা ই শুধু আসছে আল্লাহকে মান এই কথা শুধু আসছে কালেমার মধ্যে কি আসে আল্লাহ কোনো এটাও মানতে হবে তারপরে আল্লাহ আসেন একমাত্র এটা মানতে হবে দুটো এক সঙ্গে এটাকে বলে ইজাব এবং নাফি একটা হলো ডিনাই আল্লাহ ছাড়া অন্য কোনো মাহাবিদকে কোনোরকম স্বীকারই করা যাবে না আর তারপরে আল্লাহ তালাকে মানে নিতে হবে এই দুটো আল্লাহকে যারা মানে কিন্তু তাগতকে অস্বীকার করে না তাদের তো কমপ্লিট হয় না তাগৎ শব্দের অর্থটা কি এর অর্থ হচ্ছে যে কোনো শক্তি যে কোনো মাধ্যম যে কোনো উপায় মানুষকে আল্লাহ থেকে সরিয়ে দেয় তার মধ্যে সমস্ত মূর্তিগুলো তাগুদ এই মূর্তিগুলো মানুষকে যখন আল্লাহ থেকে সরিয়ে নেয় তখন থেকে সেরে কে নিয়ে যায় মূর্তি পূজারক যারা এগুলোর যারা প্রচার করে তারাও তাগুত আল্লাহ তালা নিয়ম কানুন অনুযায়ী মানুষ চলবে এর বিপরীতে যারা মানুষের মন নিয়ম কানুনকে পৃথিবীর মধ্যে চালু করে এরাও তাগুত জালিমগন তাগুদ এই সব কিছু তাগুদ যে খোদা শক্তি আল্লাহ হকুমের বিপরীত কোন ধরনের শক্তি কোন ধরনের যে কোনো কিছু অস্তিত্ব রয়েছে যেগুলো ইসলাম থেকে দিকে নিয়ে যায় ইসলাম তাগুত মূর্তিগুলো তাগুদ শয়তান তাগুত এরপরে যারা দুনিয়া কুফরি প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠা করতে চায় এরাও এই শক্তিগুলো তাগুতি শক্তি তা আমি যুগে যুগে সমস্ত নবীদেরকে বলেছি যে আল্লাহর কাছে তোমরা আসো আল্লাহর করো আর কাছ থেকে তোমরা জীবনে আইন কানুন কোনো কিছু প্রয়োগ না। সমস্ত কিছু নিতে হবে কার থেকে আল্লাহ থেকে এতে হচ্ছে সমস্ত নবীদের দাওয়াত এখন এই দাওয়াতকে সমস্ত উম্মত কবুল করেনি কিছু কিছু কবুল করেছে বাকিরা অনেক সময় এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফামিন দেখা গেল যে সমস্ত কমের কাছে উম্মতের কাছে তারা এসেছিলেন তারা অনেকেই কেউ কেউ হেদায়তের দিকে আসলো আল্লাহ হেদায়ত দিলেন তাদেরকে আর বাকি অনেকের প্রতি আল্লাহ হেদায়ত তাদের ভাগ্যে জুটল না তাদের ভাগ্যে জুটল গমরাহি তারা গোমরাহি রাস্তায় চলে গেল সব উম হয় গোটা জাতিকে উন্মত বলা হয়েছে একটা হলো উম্মতু দাওয়াহ উম্ম উ মুস্তেজাবাহ যে উম্মতে দাওয়াত কবুল করেছে এটা একটা আর কবুল করেনি কিন্তু ওই ওই সময় সমাজে যারা ছিল কবুল করেনি তারাও একটা জমানায় জমানায়। ওনার প্রতি যারা ইমার তারা হলো ওনার কবুলকারী উন্মত আর যারা ওনার বিরোধিতা করেছে দুশ্মনী করেছে তারা হলো ওনার সময়ের লোকজন যারা ওনার উম্মত হওয়ার কথা ওনার বিরুদ্ধে গিয়েছে এতে ওই জাতিটা তখন বলা হয় উন্মত দাওয়া তাদের কাছে তিনি দাওয়াত পৌঁছানোর কথা আমাদের নবীর উম্মাতে আমরা আসি এই মুসলিম উম্মা আমরা মুস্তাজা বা মুস্তাজি বা আমরা মুস্তা উম্মাদ এই দাওয়াত কবুল করেছি আলহামদুলিল্লাহ কিন্তু এই ওনার সময় থেকে চোদ্দশো বছর আগে কেমন পর্যন্ত যা আসবে সবাই ওনার উম্মত দাওয়া সবাই ওনার দাওয়াত পাওয়ার উন্মত হওয়ার কথা ছিল এটা একটা আম উম্মা আর আমরা হলাম কি খাস উম্মা আর যারা কবুল করে নিয়েছেন এদেরকে কোনো কোনো সময় উম্মত হিসাবে উল্লেখ করা হয়েছে সেই উম্মতের অর্থ একটা আর যারা কবুল করে তাদের উন্মতের অর্থ আরেকটা তো যারা অনেকেই তখন তারা তাদের প্রতি অমান অমিন হুমান হাকাত আলহিদ দলাল অনেকের উপরে গোমরাহি হাক হয়ে গেল লাজিম হয়ে গেল ফরজ হয়ে গেল তো আল্লাহ তালা হেদায়ত দেন হাদ আল্লাহ যারা কবুল করেছে আল্লাহ তালা হিদায় আর যারা কবুল করেনি তাদের প্রতি গমরাহি ওয়াজিব হয়ে গেছে ফরাজ হয়ে গেছে লাজিম হয়ে গেছে সেখানে আল্লাহ বললেনা যে আল্লাহই তাদেরকে গোমরাহ করেছে আসলে গোমরা তো আল্লাহ তালা করেন না আল্লাহ সবাইকে হেদার চান গোমরা হয় মানুষ নিজ দায়িত্ব যদি কোনো কোন আয় পাওয়া যায় যে আল্লাহ তালা মানে তাদেরকে গোমরাহ করেছেন এভাবে এসেছে তার অর্থ হচ্ছে আল্লাহ ইচ্ছে করে শুরু থেকেই তাদেরকে গোমরাহ করেনি বরঞ্চ তাদের কার্যকলা তারা নিজেরা হককে কে করে বাতিলের দিকে যাওয়ার কারণে তাদের প্রতি এই এটা ফরজ হয়ে গেছে এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই কারণ তারা দেট তাদের পাওনাই হচ্ছে গোমরাহীব দেখো যারা যুগে যুগে জায়গায় জায়গায় আল্লাহ তালার নাফর মানি করে বিদ্রোহ করেছে আল্লাহ তালাকে বিশ্বাস করেনি এই অবিশ্বাসীদের পরিণতি কি হয়েছে তাহলে আমরা দেখি এই যে গোমরাহি এটা হওয়ার জন্য কিন্তু কাফেল লাগে না মুসলমানদের মধ্যে গোমরাহি ঢুকে নাকি ঢুকে না ঢুকে অনেক মুসলমান গুমরা তার সঙ্গে কথাবার্তা বলে ইমান আছে কিনা সন্দেহ সৃষ্টি হয়ে যায় মুখে ইমান বলে কার্যানের কিছুই নাই সমস্ত গুমরাহি তো পরিপূর্ণ আর অবশ্যই তো প্রচুরই আছে জমিনে ঘুরে দেখো তাদের প্রতি আল্লাহ তালা কিরকম শাস্তি দিয়েছেন এই যুগে যুগে যখন বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয় ভূমি ধস হয় ভূমিকম্প হয় হয় কি কিনা বিভিন্ন একটা শহর ডুবে যায় এগুলোর অনেক চিহ্ন আমাদের জামানায় দেখেছি আর আমাদের আগে শত শত বৎসর আগে বিভিন্ন শহর নগর সভ্যতা মাটির নিচে চলে গেছে আছে কিনা বলেন আমরা ছোটকালে পড়েছিলাম সিন্ধু সভ্যতার কথা মনে আছে কে কে পড়ছিলেন প্রাইমারি স্কুলে বই ছিল পড়েছিলাম সিন্ধু সভ্যতা পাকিস্তানের সিন্ধু অঞ্চলে এক বিশাল নগর শহর আবিষ্কার হয়েছে কোথায় শহরটা মাটির নিচে খুঁড়ে খুঁড়ে খুঁড়ে নগর শহর আবিষ্কার করছে এগুলো কোথায় চলে গেছে মাটির নিচে মাটির ধরে চলে গেছে পম্পাই নগরী ইতালিতে আপনারা যারা গিয়েছেন দেখেছেন এইরকম অনেক জায়গায় হয়েছে তো এগুলো তোমরা দেখো দেখে আল্লাহ তালার সঙ্গে যারা বিদ্রোহ করেছে তাদের কি পরিণতি হয়েছে ইমানি কুফলি করেছে তাদের পরিণতি নাও হে নবী নবী মোহাম্মদ সাল সঙ্গে কত যে পেরেশান আল্লাহ জানেন ওনার খবর দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে কেন এরা কবুল করে না আমি জানি আপনি কত আগ্রহী কত আগ্রহী হয়ে আছেন আপনি তারা হৃদায়ত পেয়ে যান কিন্তু আপনি আগ্রহী হইলেই কাজ হবে না যারা যাদেরকে আল্লাহ গোমরাহ করবেন তাদেরকে আল্লাহ হেদায়ত দেবেন না আগে আগের কথা মিলে গমরাহটা কাদের কারণে হয়েছে তাদের নিজেদের কারণে এইরকম করে যারা খারাপ পথকে বেছে নেয় তাদেরকে আল্লাহ জবরদস্তি হেদায়তটাকে নাজিল করে দেবেন না ওমা আল্লাহমিনা সরিন এই লোকগুলোকে কেউ সাহায্য করতে পারবে না তেমনি হয়েছে ঠিকই আবু জাহাল ওথবা সাহিবা এদের কপালে জটিল যদি আবু সুফিরার কিমত ভালো এরকম পরবর্তী পর্যায়ে কবুল করেছেন কিন্তু আসারাতে আজাব থেকে বাঁচার ক্ষেত্রে এবং এই যে নবীরা চান সব নবীরাই এরকম চান অন্য নবী নুহ যখন তার কাউমকে দাওয়াত দিয়েছিলেন তিনি ওরকম চেয়েছিলেন সব নবী চান তারা ইমানের দিকে আসুক ওই নবীর কথা অন্য আয়াতে এসেছে নুহা তার কাউম কে বললেন অনেকদিন দাওয়াত দিলেন কতদিন দাওয়াত দিয়েছিলেন নুহা আলাই সালাম সাড়ে বছর যে হে কম আমার এত নসিহাত তোমাদের প্রতি নসিহাত অরিজিনাল অর্থ কল্যাণ কামনা করা আমি আপনার ভালো চাই সোদা বাংলায় সরল বাংলায় ভালো চাওয়া আমি আপনার খুব ভালো চাই এই আমি বললাম যে আমি কিভাবে আপনার ভালো হবে আমি আপনাকে এই আপনার জন্য নসিহত করলাম মুখে কিছু বলি নাই খালি আপনার ভালো তামান্না করি নসিহত হয়ে গেছে সেখান থেকে নসিহত উপদেশে কেমনে আসলো এ ভালো চাই বুঝাই তো এই জন্য কিছু নসিহা করছি কোরআন হাদিসের কথা বলছি আমাকে একটু নসিহত করেন যে তুমি ঠিক মতো নামাজটা পড় তুমি রাগ গ সদমন করো এই যে বুঝাইলাম আমি কল্যাণ কামনা করি বিধাই তো বুঝাই আর যদি টেল অফ করি তুমি দুষ্ট তুমি কি না এখানে কোন নসিহত আছে না কল্যাণ কামনা করি না কল্যাণ কামনা করার ভাষা হবে রাগ গোসা ধমক টেলিং অফ করা না তার কল্যাণ কামনা করি তাকে বুঝাইতে হবে ওখান থেকে নসিহত থেকে এই শব্দটা আসছে অরিজিনালি কল্যাণ কামনা কামনা করা ভালো চাওয়া কারোর জন্য কোন ক্ষতি যেন থেকে না হয় তার থেকে সেজন্য বেঁচে যায় আমি নসিহত করলেই কাজ হয়ে যাবে না কল্যাণ কামনা করলেই কাজ হয়ে যাবে না ইনকান আল্লাহম আল্লাহ তালা যদি তোমাদেরকে গোমরাহ করে দিতে চান অর্থ হচ্ছে তোমাদের আমলের কারণে যদি আল্লাহ পক্ষতে গোমরার শিল যায় তাহলে কি আমি আর তোমাদেরকে হেল্প করতে পারবো সব নবিরাই সাফার করেছেন এভাবে আল্লাহ অন্য আয়াতে নবী করিম সালাম ইনতা আল্লাহ হে নবী মোহাম্মদ আপনি তাদের হেদায়ত পাওয়ার ব্যাপারে যদি অনেক খুব আশা ভরসা করে খুব আশান্বিত হয়েও থাকেন আল্লাহ তালা হেদায়ত না দিলে কেউ পাবে না এবং গোমরা থেকে পারবে না। আল্লাহ তালা যদি কাউকে গোমরাহ করে দেন অর্থাৎ গোমরাহী হওয়ার ফায়সালা করে দেন খাতাম আল্লাহ আল্লা কুল করে দেন তাদের অপরাধের কারণে তাহলে আপনি পাবেন না কেউ তাদেরকে কোনো দিন হেদায়তের দিকে নিয়ে আসতে পারবে ওনাকে বোঝানোর কারণ হচ্ছে যে আপনি তো অনেকবার সন্তান দিয়েছেন আপনি হতাশ হবেন না এটা নয় যে আপনি আর একটু বোঝালে কাজ হতো এরা আর বুঝ না। তবে এটা আল্লাহ নবীর জন্য ঠিক আছে তো আমরা যদি কাউকে দাওয়া দেয় এখন আমরা যদি বলা শুরু করি তিন দিন দাওয়া দিয়ে খাতাম আল্লাহ আল্লাহ করবেন এ কাছে আর না এটা আমাদের জন্য নয় আমরা চেষ্টা করে যাব এবং আপনি আমি যতবার মনে করেন একটা লোক নামাজ না নামাজ পড়তে বললেন রোজা করেনা রোজা করতে গিয়েছেন হারামের মধ্যে আসতে তাকে চেষ্টা করছেন আপনি যতবার বলবেন ততবার আপনার সহ আপনি কি ব্যর্থ আর অনেক নবীরা করেছেন কোন নবীর কোন উন্মত ছিল না একদম খালি হাতে আল্লাহর কাছে চলে গেছেন একটা উন্মত পান নাই কোন নবী কয়েক ডজন পেয়েছেন কয়েক ঘন্টা পেয়েছেন কোন নবী কয়েকশো পেয়েছেন মাত্রা কোন নবী কয়েক হাজার পেয়েছেন আমাদের নবীকে আল্লাহ তালা অগণিত দিয়েছেন গণকরণ নবী গেছে একলা একটা উন্নত পিছনে থাকবেন হাসলের দিন দাঁড়াবেন তো এখন ওই নবী কি ব্যর্থ হয়ে গেছেন না নবীর কাজ হয়ে করেছেন। তিনি আল্লাহর কাছে সব পেয়ে যাবেন তা আমরাও যখন এই নবী আলা কাজ করব লোকদেরকে দিনের দিকে আসার জন্য চেষ্টা করব যদি আমার তাকে সাড়া না দেয় লোকেরা সারা দিলে খুব উৎসাহিত হই আমরা মাসা আল্লাহ খুব ভালো কাজ হয়েছে আসো বেশি করে করি এইটা আমরাদের ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু আমাদের সবসময় কনফার্ম আছে আর দাওয়াতি দিনে কাজ করতে গেলে মনে আছে তো একটা হাজির বলেছিলাম কখনোই লোকদেরকে সব লাল্লা সবসময়ারকে কন্ট্রোল রাখতে হবে ট্যাম্পার হট করা যাবে না সবর করতে হবে অনেক বেশি তর্ক করা যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে এবং এমন কোন কথা বলা যাবে না যেটা তাকে টেলিং অফ হয় কটাক্ষ করা হয় তাকে ইন্টিমিডেট করা হয় তার দোষগুলোকে ধরে তাকে অপমান করার চেষ্টা করা হয় খোটা দেওয়া হয় এগুলো করা যাবে না এবং বনি ইসরায়েলের দুইজনের কথা মানে আছে দুই বন্ধু ছিলেন ছোটকাল থেকেই এক বন্ধু বেশ দিন বলে যে তোমাকে আর কতদিন বলবো এই কাজ করতে তোমাকে কত নিষেধ করেছি তোমাকে আল্লাহ তারা জান্ দিবেনই না তুমি এরকম তো সে যে আল্লাহ তালা কি তোমাকে আমার প্রতি এরকম সুপারভাইজার দ্বারগরে পাঠিয়েছেন না প্রথম বললো যখন তাদের কতদিন বসি তাহলে তুমি আমার প্রত্যেকদিন এরকম করে তুমি কি আমাকে আমার পক্ষ থেকে তা আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে ডিউটি পাঠানো হয়েছে নাকি আমার সুপারভাইজার এগুলি করতে এই কথা শুনে বললো তোমাকে আল্লাহ জান্নাতি দিবে না এই কথা যখনই বলে ফেললো আল্লাহ তালা খুবই নাখশ হয়ে গেলেন তাদের মৃত্যুর পরে দুইজনকে আল্লাহ তালা ডাকলেন সোহিয়া হাদিসের কথা পূর্ব কোন উন্মতের ঘটনা রসুল বলছিলেন ডাকার পরে দুজনকে বললেন এনে যিনি দায় আল্লাহ ছিলেন ভালো ছিলেন ছিলেন যে তুমি যে তাকে বলেছিলে আল্লাহ তাকে জান্ন দিবে না আমি কি তোমাকে এটা বলেছিলাম কিসের ভিত্তিতে বলেছিলে আমি তাকে জাননা দেব তুমি আমার থেকে অন্যায় কথা বলেছ আমি এখন তোমাকে যাহ নামে ফেলে দিচ্ছি তাকে জাননাতে দিচ্ছি এই জন্য মেজা গরম করতে সাবধান আমাদের এরকম হয়ে যায় খবরদার অনেক লাগে খুব লাগে আল্লাহ আমাদের এইখানে ইতিহাস এনে যে আপনাকে আমি জানি আপনি খুব চান কিন্তু আল্লাহ তাল ফল কাজের নাই আপনি কাজ টালিয়ে যান তারা এমন শক্ত নাস্তিকতার ধারণা তাদের অনেকেরই ছিল তারা কসম করে বলে শক্ত কসম করে বলে যারা মরে যায় কোন দিন আল্লাহ তাদেরকে আর হাসরের ময়দানে ময়দানে উঠাবেন না এগুলা কিছু নাই পরকাল নাই এরকম করে তারা কসম করে বলতেছে এত কনফার্ম এত নিশ্চিত আল্লা বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহর এটা ওয়াদা ওয়াদা সত্য এটা বাস্তবায়ন হবে কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা জানে না জানার চেষ্টা করে না আজকের যারা ইসলাম বিমুখ পৃথিবীর মানুষগুলো আছে যারা বস্তুবাদী বিশ্বাসী বিজ্ঞান আ টেকনোলজি আবিষ্কার করে তারা মনে করে পৃথিবীর সবকিছু তাদের নিয়ন্ত্রণে এসে সুইচ টিপে দিলে কি হয়ে যায় না হয়ে যায় আল্লাহ বিশ্বাস করে না অনেক মানুষ যারা কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে তা আল্লাহ বলতে কিছু নাই একদম অস্বীকার তো তারা এগুলা কিছুই জানে না তারা স্বীকারই করতে চায় না চায় না কিন্তু আল্লাহ তালা তো পরকাল করেই ছাড়বেন কেন করতে হবে পরকাল আলাকে পরকাল করতেই হবে হাসের মাধানে আনতেই হবে সবাইকে যাদের করে আল্লাহ বয়ান করে দেন বিশ্লেষণ করে দেন ব্যাখ্যা করে দেন তারা যে বিষয় নিয়ে এখতালাফ করছিল তাদেরকে দেখিয়ে দিবেন তুমি বলেছিলে পরকাল নাই এখন আমি তোমাকে উঠিয়েছি আমার সামনে দাঁড়িয়ে গেছে এখন তুমি এখন তোমার কি হবে তাকে আল্লাহটা দেখাতে হবে পারে তারা নেই অথচ আল্লাহ বলেছেন পরকাল আছে তো আমরা তাদের কাছে মনে হয় এত অসম্ভব কেমনে সাধিত হবে কি করে সম্ভব হবে এত মানুষকে পুনরায় জীবন দিয়ে উঠিয়ে নিয়ে আসা আমাদের জন্য অত অতি সহজ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোন কিছু করতে হলে কোন সুইচ টিপা লাগে নাকি বিজ্ঞানীরা অনেক আবিষ্কার করে এখন সুইচ টা টিপা লাগে তা আল্লাহ তালা বলে কোন কোনো সুইচিতে হবে না আমরা কি করব আমাদের কথা হচ্ছে কি যে কোন কিছু চাইলে হওয়ার জন্য বলি কুন বি অর্থাৎ হয়ে যাও হয়ে যাও তখনই হয়ে যায় হয়ে যাও সতেরোটা আরবিতে কি কুন মাত্র দুইটা অক্ষর কুন ফাইয়া কুন তখন সেটা হয়ে যায় তো আমার আল্লাহ বলছে যে এত সহজেই আমা কাছে তোমরা আবার পুনরায় আসবে তোমাদের কোন কিছু আবিষ্কার করতে পুনঃ নির্মাণ করতে কত খরচ করতে হয় কত কষ্ট করতে হয় না অন্য আয়তে তিনি বলেছেন ওমর আমাদের বিষয়টা হচ্ছে এই যে শুধুমাত্র চোখের পলকের মতোই ঘটে যায় কোন বললেই চোখের পলক ঘুরাতে যতক্ষণ লাগে ততক্ষণে হয়ে গেছে ও মা তিনি বলেছেন ও ম্যা খাল ইল্লা সুকুম ই আহিদা তোমাদের সৃষ্টি প্রথম সৃষ্টিটা ও বা সুকুম ওলা বা এবং তোমাদের দ্বিতীয় সৃষ্টি হাসরের ময়দানে পুনরুত্থানের কাজ আমার কাছে কিরকম জানো ইল্লা কানফ সিং আহিদা একজন কে সৃষ্টি করতে একজন পুনরায় উত্থান করতে যেরকম লাগে আমার কাছে সবটাই ওরকম একজন কে করতে মানুষকে করতেই তা কোন পার্থক্য কথা গেল যারা নবী করিম সালের প্রত্যাখ্যান করলো কিছুতেই কবুল করবে না তাদের ব্যাপারে বর্ণনা করে আল্লাহ তারা তাদের শাস্তির কথা বললেন তাদের পরিণতির কথা বললেন আর পাশাপাশি রসুল উল্লাহ সাল্লাহকে দিলেন এবং ওনার মাধ্যমে আমাদেরকেও উম্মদ কেও দিলেন দিনের কাজ করতে হলে এইরকম পরিস্থিতি পরিবেশে তোমরা কি করবে নবীদের মত সবার সাথে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করবে এবং কাজ চালিয়ে যাবে হতাশ হবে না গিব আপ করবে না ছেড়ে দেবে না এখন আসছেন আল্লাহ পরে আয়াতে যারা ইমান এনেছিল তাদের অবস্থাটা কি কত কষ্ট তারা করেছেন সাহাবিদের কথা মনে করেন মুহাজির আমসার সবার কথা মক্কা শহরে যারা অরিজিনাল বাসিন্দা কোন অন্য জায়গা থেকে উড়ে আসা না নিজের দেশে চলে যেতে আকারে চলে গেলেন যারা আল্লাহ রাস্তা হিজরত করে চলে গেল নিজের দেশ ছেড়ে তাদের প্রতি জুলুম করার কারণে এই জুলুম থেকে বাঁচার জন্য তারা জ্যাস ছাড়তে বাধ্য হলেন আমি তাদের জন্য কি করব। করবো লালুবাব এই দুনিয়ার মধ্যে তাদের জন্য আমি সুন্দর ভালো ঠিকানার ব্যবস্থা করে দেব। ঠিকই মদ্দিনা তো ইয়ে আল্লাহ তালা ওনাদের জন্য সুন্দর করে তৈরি করে দিলেন মুদিনা বাসিন্দাগণ তাদেরকে ওয়েলকাম করলেন করলেন। সম্পদের মধ্যে শেয়ার করার জন্য উদ্যোগ নিলেন এরকম করে একটা সুন্দর ঠিকানা হয়ে গেল এই মহাদেরদের ত্যাগ এবং কোরবানি অনেক বড় ছিল নিজের বাড়ি ঘর আমরা বাড়ি ঘর ছেড়ে আসতেছ আর ওনারা ছেড়ে আসছেন কোন কারণে আমরা অবশ্যই এখনো সারি নাই যদিও এখনো পাই না খাই না কিন্তু মালিকের হাতে ধরে রাখছি তাই না যাইতে চাইলে বাধা নাই কিন্তু সাহাবিরা তো সব কেড়ে নিয়ে গেছে কোনো কোনো সময় কোনো কোনো সময় হিজরত করার সময় কি বলেছে যেতে দেবো না কোথায় কোন পয়সা আছে তোমার কি আছে তারপরে যাবেন বাড়িঘরকে ছেড়ে সব ফেলে চলে যেতে হয়েছে ব্যবসা বাণিজ্য আবহাওয়া দিল বেশ কয়েকটা ব্যবসা বাণিজ্য ছিল ভালো ছিলেন সব ছেড়ে চলে যেতে হয়েছে তো দুনিয়ার তোমাদের ত্যাগের বিনিময়ে মোদিনায় নিরাপত্তা সুন্দর থাকার জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিলেন আর আল্লাহ কাছে পুরস্কার অনেক বড়। এইজন্য আনসার উভয়ের ব্যাপারে আল্লাহ তালা প্রশংসা করেছেন কিন্তু এক ডিগ্রি বেশি কাদের আছে মুহাজের কারণ আনসার সব ছেড়ে চলে আসতে হয় না নিজেদের তার একটু ভাগ করে দেওয়া লেগেছে নিজেদের সে আছেন তাই না এই জন্য মহাদেবদের কদর কাছে আরো অনেক বেশি হবে নিরাপত্তা হয়েছে এটা তো কোনো কিছুই না আখেরাতের তুলনা কত বড় হবে লুয়া লাম তারা যদি জানতো এটা তারা আবার তাহলে বুঝাচ্ছেন সাহাবিরা যদি এটা শুনে মুহাদেবগণ তাদের মক্কা ছেড়ে আসার শোক আর থাকবে না কষ্ট থাকবে না তাই না আল্লাহ এর বিনিময়ে কি পাবে জানো কত বড় হিজরাত তিনি ছিলেন রোমের তুরস্কের লোক ছিলেন অমুসলিম মক্কায় ইসলাম কবুল করলেন ব্যবসা বাণিজ্য করে মক্কায় সেটেল হয়ে গিয়েছিলেন মক্কায় ব্যবসা বাণিজ্য ভালো চলত ভালো সেটেল হয়ে গিয়েছিলেন কৃত দাস হিসাবে বিক্রি হয়েছিলেন সেখান থেকে তিনি কৃত দাসত্ব থেকে নিজেকে খরিদ করলেন মুক্তি করে ফেললেন অনেক টাকার মালিক হয়ে গেলেন ইসলাম কবুল করেছেন এখন চলে যাবেন কোথায় মোদিনায় উনি হিজরত করছেন তো মক্কা লোকেরা বলে হিজরত করছে এত টাকা নিয়ে কই যাও মক্কায় আসছিল তুমি কৃত দাস হিসাবে আমাদের দেশে বহু পয়সা বানিয়েছে এখন আবার ইসলাম কবুল করেছে আমাদের মতের বিরুদ্ধে এখন আবার টাকা পয়সা নিয়ে মোদিনা দেওয়া তা হবে না সব রেখে দিতে হবে কোথায় কি রাখছে সব দিয়ে দাও তারপর তিনি সব দিয়েছেন আফসে না থাকে আপনি দিনে যেন কোরবানি করলে অনেক কোরবানি হয় অনেক সময় মানুষের ত্যাগ এটা এক ধরনের কোরবানি এখন এই জমানায় জেল জুলুম ফাঁসি মৃত্যু কিছু হচ্ছে তাই কি কারণে অপরাধ কি বিঘ্ন শুধু ইসলামের জন্য আল্লাহর জন্য একটু কাজ করেছে তার বিনিময়ে কি হচ্ছে মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে এক দেশে না অনেক দেশে তাই না এখন তারা যে আফসোস করে আহারে আমি তো কোনো অপরাধ করে নি ক্রিমিনাল নাই আমাকে এই শাস্তি কেন দিল আমি কি দোষ করেছিলাম তাদের মনের জন্য এই সমস্ত কষ্টগুলো না থাকে আল্লাহ তারা সব কষ্ট দূর করে দিচ্ছেন কত বড় পুরস্কার তোমাদের হবে জানো আল্লা সবরিহিম যারা সবর করেছে এবং তাদের রবিরকাল করেছে এরাই এরকম এই লেভেলের লোকজন সবর না থাকলে আল্লাহর তাওকাল না করলে কাজগুলো করা যাবে আল্লাহ তালা স্বীকৃতি দিচ্ছেন যে এই লোকগুলোর সবরের পরিচয় ওনারা পাশ করেছেন সবরের পরীক্ষায় আর আল্লাহ তালার প্রতি সত্যি তাওকাল করেছেন এই গুণটা যদি থাকে তাহলে মুসলমানের দিনের কারণে যতই বিপদ আপদ আসুক আলহামদুলিল্লাহ তার কোনো ভয় নেই তার কোনো ক্ষতি নেই তার শুধু লাভ আর লাভ তার জীবন চলে গেলেও লাভ হলো না ক্ষতি হলো লাভ হয়ে গেল আর শহীদ হয় নাই সব আছে ডাকা জমিয়ে ঠিক আছে আমি জীবনে পেয়ে গেছি সত্তর আশি বছর মাসাল এখন মরে গেলাম আমার কোনো ক্ষতি হলো না মনে হয় আর শহীদের জওয়ান বয়সেই মরে গেলো পঞ্চাশ বছর বয়সে মরে গেল মনে করে তাকে মেরে ফেলতে পাচ্ছি আল্লাহ লাভবান হয়ে গেল সান্ত নবী করিমসাল্লামকে দিচ্ছেন মুসলমানদেরকে দিচ্ছেন মহাজির কে দিচ্ছেন যাতে তাদের মধ্যে কোন ধরনের এই আফসোস আর না থাকে এবং যুগে যুগে যারা এইরকম ভাবে দিনের কাজ চালিয়ে যাবে তাদের জন্য এখানে মোটিভেশনাল মেসেজ গুলো থাকে আমি এর আগে আপনার আগে যতজনকে পাঠিয়েছি তারা সবাই ছিল মানুষ এবং পুরুষ রেজাল রাজল সবজনের অর্থ হলো পুরুষ আবার কোন সময় মানুষ অর্থে আসে লোক অর্থে আসে কোনো নবী মহিলা আসে নাকি কোনো নবী মহিলা আসে নাই তো কোন কোন ক্ষেত্রে আল্লাহ তালা মানুষের কিছু দায়িত্ব আলাদা করে দিয়েছেন নবী হওয়ার মতো একটা বিশাল কাজ সব সময় সামনে নেতৃত্ব দেবে এরকম একটা মহিলার জন্য সাইফ না একজন মহিলা যদি হয় শুধু মুসলিম সমাজে না আরবদের সমাজে না এই দেশেও যখন একজন মহিলা যদি এক জায়গায় একলা চলে তার যদি কিছু গার ডার না থাকে তার লাইফ কি সব জায়গায় সিকিউর না এই সমস্ত দেশে যেখানে এত নিরাপত্তার ব্যবস্থা আছে কিন্তু কম্পারেটিভলি পুরুষের জানটা পুরুষের লাইফে এত অনি নাই পুরুষের অনিশ্চয়তাকে পকেট টাকা টুকা নিয়ে যাবে আর তো এর বেশি কিছু করতে পারবে না কিন্তু মহিলার অনেক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিভিন্ন কারণ আছে আল্লাহ এই নবীদেরকে পুরুষদেরকে নবী বানিয়েছেন মহিলাদেরকে নয় এই দিনও মহিলা মুসলিম সমাজের ইমামও হবে কি পুরুষ এখন মহিলা ইমাম হতে চায় তাই খুঁজে দেখা যায় আমেরিকায় বিশেষ করে দিচ্ছে কি উপায় হবে মহিলা ইমামের নিরাপত্তাই তো থাকবে না তো আল্লাহ আল্লাহতালার কিছু যে নিয়ম আছে পুরুষদের কি আল্লাহ তালা যুদ্ধের ময়দানেও মহিলাদেরকে বেশি ইসলাম এলাও করেনি সৈন্য এই সমস্যা দেশেও মহিলাদেরকে যুদ্ধের বিরুদ্ধে একজন মহিলা আর একজন যদি মহিলা একজন পুরুষকে ক্ষতিগ্রস্ত করতে চায় তার সুযোগ আর একজন পুরুষ মহিলাকে ক্ষতিগ্রস্ত করতে চায় এই দুজন সমান পুরুষদেরকে দায়িত্ব নিতে বলেছেন তাদের সম্মান এতে বাড়ছে না কমেছে যাদের শ্রহী জ্ঞান আছে তারা বুঝে যে ইসলাম মহিলাদেরকে সম্মান বাড়ানোর জন্য সম্মান যাতে কখনো না কমে তাদের জন্য সুন্দর বিধি ব্যবস্থা করে দিয়েছে আর যারা ইসলামের এই সুন্দর বুঝতে পারে না তারা অনেকে মহিলাদের মানে অনেক অধিকার দিকে বঞ্চিত করে দিয়েছে ঠকিয়ে দিয়েছে উল্টা কথা তাহলে আল্লাহ তালা বলছেন যে আমি যখনই কোনো নবী পাঠিয়েছি পুরুষ পাঠিয়েছি এটা দ্বারা মানুষও বোঝানো হয়েছে কারণ তারা বলতো কি যে ফেরসটা কেন পাঠালো না কথা তারা বারে বলেছে আর আমি পুরুষ পাঠিয়ে নবী পাঠিয়ে মানুষ পাঠিয়ে নুহি ইলাইহিম তাদের কাছে আমি ওয়াহী দিয়ে আমার নবুয়ের দায়িত্ব দিয়েছি তারা বলেছে যে আমার কাছে ওয়াহি এসেছে তার প্রমাণ মৌজেদা এগুলো সহকারে এসেছে এবং তাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে কোরআন এইগুলোই তো মৌজেদা ইট সেলফ এতে কোনো সন্দেহ থাকার কথা নয় আল্লাহ তারা তাকে পাঠালেন কি পাঠালেন তালামুন এবং আরবের অন্যান্য যারা রয়েছ যারা উন্মত বলে দাবি করে তাদের কাছে কিতাব রয়েছে এখনো তাওরাত রাজ ইঞ্জিলের কিছু কিছু জদ্দুরি বাকি আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো তোমরা যদি না জানো যে আগের জমানা নবীগুলো কি ফেরস্তা ছিলেন না মানুষ ছিলেন সব নবীরা ইবুস আলাহিসাম ইস আলাহাম যেমন মানুষ ছিলেন ইব্রাহিম আল্লাহাম তেমনই মোহাম্মদ সাল্লাহাম নবী হয়ে এভাবে এসেছে বিলবাইনাথ তোমরা যদি না জানো বাঈনাথ এবং জবর বাই এনাথ হলো দলিল প্রমাণ অন্যান্য উম্মতের আগের কাছে যা কিছু দলিল প্রমাণ আছে সেগুলো খুলে দেখো আর জুবুর জাবুরের বহু বচন সেটা হচ্ছে কিতাব আসমানি কিতাবকে যাবুর বলা হয় এই যে বহু বচন যুবর এই জাবুর বলতে কিতাব কিতাব বলতে শুধু কোরআন না কোরআন ও কিতাব ইঞ্জিল কিতাব তাওরাতো কিতাব সাহেব ইব্রাহিম আমি কিতাব এগুলো জাবুর যদিও দাহদ আল্লাহ সালামের নিজস্ব কিতাবের নাম ছিল খাস কোন একটা নাম ছিল জাবুর কিন্তু এমনি যে কোনো কিতাবকে কি বলা হয় জাবুর বলা হয় আনের অপর নাম কিতাব নাম যদি কিতাব মানে যে কোনো বই পুস্তক কিতাব কিন্তু কোন কোনো ক্ষেত্রে শুধু কিতাব বলতে কি বোঝানো হয়েছে আন বোঝানো হয়েছে কিন্তু অরিজিনাল কিতাব অর্থাৎ যে কোনো কিতাব তো বলেন যে এরকম যত কিতাব আছে আগে সবগুলো আমাদের খুলে খুলে দেখাও ওরা কেউ জানলে আহলে কিতাবদের মধ্যে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করাও আগের নবীগুলো কি মানুষ ছিলেন না ফেরস্তা ছিলেন কোরআন কোরআন সুরাই এসেছে তাই না তাহলে কোরআনকে জিকের বলা হয়েছে এটা কি কোরআন বলা হয়েছে তালে। আমি হেন আমি আপনার কাছে অর্থাৎ কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে সবকিছু সুন্দর করে বয়ান করতে পারেন বর্ণনা করতে পারেন খুলে তাদেরকে বুঝাতে পারেন ম্যানুজিম যা তাদের কাছে নাজিল করা হয়েছে তাহলে জেকের হচ্ছে কোরআন আর বয়ান হচ্ছে হাদিস নবী করিম ফাংশন কি হচ্ছে এসেছে তিনি কি বলেছেন আল্লাহিত কোরআন অহু মা আমাকে কোরআন দেওয়া হয়েছে কোরআনের মত আরেকটা দেওয়া হয়েছে ওই রকম সেটা কি হাদিজ এই জন্য কোরআনকে যেভাবে হয়েছে ওলা আল্লাহমেতা আশা করা যায় আপনার ব্যাখ্যা শুনলে তারা কবুল করবে এবং তারা চিন্তা করবে ওলা আল্লাহমতা তারা চিন্তা ভাবনা করবে যে এত কথা বললো দামি কথা এই কথা কোরআনে কোন আয়াতে আছে কোন আয়াতে নাই কোথায় আছে হাজি আছে জাকাত দাও জাকাত কত দিতে হবে কোন মালের উপরে দিতে হবে শতকরা কত পার্সেন্ট দিতে হবে এগুলো কোথায় আছে হাজিতে আছে এই জমানায় কিছু লোক আছে বলে আরবি কোন আহলুল কোরআন তারা বলে যে আমরা কোরআন নিয়ে আসি কোরআনের ব্যাপারে মধ্যে কোন ঐক্য দিমত নাই হাদিসের ব্যাপারে অনেক দিমত আছে আছে এই হাদিসের কারণে নামাজের যত ইফতলাফ হয়েছে সব হাজিজ বাদ দাও তাহলে উমতে মধ্যে আবার ইতিহাদ হয়ে যাবে কেমন সুন্দর লাগলো যুক্তিটা এটা একটা শয়তানি তরিকা এবং অনেকে হয়ে এটা তার নিয়ন্ত্রীর এরকম কিছু উৎপাত আছে এবং কিছু কিছু মুসলিম তাদের মধ্যে ভিড়ে গেছে ভেরি কনভিন্স ঠিকই তো বলছে এই হাত রসলিয়াদান করবে না কি করবে না এটা নিয়ে ঝাগড়া হয় কাজে হাজিজ বাদ এখন তুমি কোরআন দিয়ে কোথায় পাবা ইবনে আব্বাস আব্বাস ইবনে আব্বাস আমার কাছে একদম আসলেন এসে বললেন যে আমাদের তো কোরআন তো আল্লাহ বলছেন কিতাব ইমিন এই কিতাবের মধ্যে আমি কোনো দিনের বাদ দেই নাই তো খামাখা আমরা কোরআন হলে যে চলে আর ওইটা দরকার কি বাকিগুলোর হাজিসের দরকার কি আর ওনাথ রমানাতে একদিন বললেন তখন তিনি বললেন এই যে তুমি নামাজ পড়তে পড়ছো কেমন বিভিন্ন রকমের বিশ্লেষণ এবং এই প্র্যাকটিক্যাল খুটি নাটির দিকগুলো হাজি মধ্যে ওনাকে দিয়ে আল্লাহ প্র্যাকটিস করে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে আহ কোরআন লে মাতলু তেলাওয়াত ছাড়া ওয়াহি কোন ওয়াহির তেলাবাত করি আমরা কোরআন সেটা হলো ওয়াহী মাতলু তেলাওয়াত ওয়াহি আর হাদিস আমরা পড়ির শিক্ষা নেওয়ার জন্য দিন শিখার জন্য কিন্তু হাজিকে আমরা বসে বসে আমি এই আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। আপনি ব্যাখ্যা করেন বলেন আর বলতে গিয়ে যদি দেখেন উল্টা করে তো আপনি আজকেই কবুল করলো না এর জন্য অস্থির হইেন না আল্লাহমিয়া ফাঁক কারণ আশা করা যায় তারা চিন্তা ভাবনা করে সময় কবুল করবি তো এক সবাই কি একদিনে কবুল করে অমর আনহু আর কবুল করে ফেলেন আর অমর আজেল আনু কদিন লাগছে মাশাল একবার যখন আবুকার অমর আজেল মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল আমাদের মধ্যে অনেক সময় কথা কাটি হয় নিজেদের মধ্যে আর ইসলামের কাজ করতে গিয়া তাকে সেখানেও খুব গন্ডগোল লাগে এমন কর্মকর্মী একজনের কথা বুঝে না এরকম হয়ে যায় তো এটা তো সম্পর্ক কত ভালো কোনও এই কি করে ফেলেছে যে দুইজনের মধ্যে খুব ঝগড়া হয়ে গেল একটু একটা বিষয় খুব ঝগড়া হয়ে গেল হইতে গিয়ে পরে হ্যাঁ আবু বাকাল আপনার হ্যাঁ রাগ করে চলে আসলেন উঠে এসে বাড়িতে আসছিলেন বাড়িতে আসার পরে আবুকার কথা বলতে চাই আবুকার আনহু দরজা খোলেন নাই কথা বলেন নাই পরে অমর আদুল্লাহ আনু হয়ে চলে গেছেন লুঙ্গিটা একটু উপরে তুলে হাঁটতেছেন তো নবী করিম সাল্লাহাম বলতেছেন অন্য সঙ্গে সাহাবীর দেখো যে আবুকার আসতেছে তোমাদের ভাই তার কিছু আকাম ঘটছে মনে হয় নর্মাল দিয়ে না সামথিং রং হ্যাপেন হয়েছে কিছু একটা ঘটাইছে আবাস তারা এদিক না বা দরজা খুললেন না অথবা কথা বললেন না উনি তো গেছেন তা আল্লাহ নবীর কাছে আমিও তাই তা পরে অমরাজার তার আনুদিকে তাকিয়ে রসুল্লাহ সাল্লা রাগ করে বললেন তোমরা আমার এই সাহাবি কে থাকতে দেবে তোমরা যখন সবাই আমি কি বন্ধ করবা যে এই কথা বলছেন তিনি মাটিতে নাই তিনি যে কিরকম ঘাবড়িয়ে গেছেন কষ্ট পেয়েছেন এবং তিনি বুঝতেছেন রসুল্লা সাল্লাম কষ্ট দিয়েছেন আবুবকের কষ্ট দিয়ে এখন আবুকালিম সাল্লা কষ্ট পেয়ে ফেলেছেন এটা কিভাবে অমরের জন্য এখন দিলে দয়া আসছে যে এই বেসারাতে এখন নবী করিম সাল্লা সালামের কষ্টের শিকার হয়ে গেল তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ অমর না আসলে আমি তাকে দুইবার কষ্ট দিয়েছি একবার সে আমার বাড়িতে আসছিল তখন কথা বলিনি তাহলে দেখছেন তাহলে মোমিনদের ভিতরে এরকম হতে পারে তো এরকম যখন হয়ে গেছে আমরা থেকে গিয়েছিলাম যে হ ইসলাম কবুল করেছিলেন তাই না সেখান থেকে আর আবুকার কোন সময় দেখা যায় যে সঙ্গে সঙ্গে কাজ হয় না একটু চিন্তা করার সুযোগ দিতে হবে তাই না অমর রাজ্লা আনু গেলেন ওনার বোন মারতে গেলেন ভাইকে মারতে গেলেন তারপরে মাঠটা দিয়ে এখন বলে যে কি পড়ছিল আমি শুনছিলাম কানের মধ্যে কি জানিয়ে আসছিলো দেখি আমি কোরআনটা এই জন্য তোমার প্রতি নাজিল করি না যে তুমি সাফার করবে দুনিয়ার মধ্যে হে মানুষ তাহলে এই কোরআন অনাবৃতি তখন কাজ করে ফেললো তাহলে এই জন্য সুযোগ দিতে হবে ইসলামের যারা বিরোধিতা করে তাদের ব্যাপারে খুব নেগেটিভ অবস্থায় চলে যাওয়া দু মোকাবিলায় দুশ্মনী দিকে না গিয়ে কিভাবে আমরা পরিস্থিতিকে অপেক্ষা করব আমাদের কোন কাউন্টার পদক্ষেপের কারণে যেন এটা আরো বেশি ওয়ার্স না হয়ে যায় সবার সাথে মোমের মোকাবিলা করবে ইগুলোর অনেক সময় কমতি হয়ে যায় যার কারণে দাওয়াতি কাজ কি হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় সবর করলে দায়ল আল্লাহ অনেক ভালো রেজাল পেয়ে যাবে তার এত কষ্ট এবং পুরো নেগেটিভ হয়ে যাবে না অলওয়েজ অপটিমেস্টিক অলওয়েজ পজিটিভ সে বসে বসে নেগেটিভ সমালোচনা করেন দা আল্লাহ ঠিক আছে তো আল্লাহ আমাদেরকে এইরকম পজিটিভ দিনের